এই হবে বুকে মানুষ জীবন কথা আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম মক্কার বাইরে বিভিন্ন গোত্রের সাথে রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের দাওয়াত এবং তাদের কাছে প্রতিরক্ষা চাওয়ার বিষয়ে দুটি গোত্রের কথা আমরা আলোচনা করেছি বনু কিন্দা এবং বনু আমির এবং সাসা যারা আল্লাহ রসুলসাল্লু আলিহাসাল্লামকে প্রোটেকশন দিতে রাজি হয়েছিল সত্যি কিন্তু সেটা ছিল রাজনৈতিক কারণে ক্ষমতা লাভের আশায় তারা স্বপ্ন দেখছিল আল্লাহ রসুলসাল্লু আলিহাস্লামের নেতৃত্ব গুণ এবং ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে একদিন তারা সমগ্র আরবের রাজা হবে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লাম তাদেরকে ক্ষমতা লাভের কোনো আশ্বাসই দেননি যদিও বা সে মুহূর্তে তার নিরাপত্তার খুব প্রয়োজন ছিল কিন্তু দিন ইসলামের জন্য তিনি কোনো প্রকার কম্প্রোমাইজ করেননি অন্যদিকে বনু সাহেবান গোচটি আল্লাহ রুসুলসাল্লু আলাইস্লামের রিসালাতের ব্যাপারে বেশ ভালোই কনভেন্স ছিল তারা আল্লাহ রসুল সাল্লাহু আলাইস্লামকে প্রোটেকশন দেওয়ার জন্য রাজি ছিল তবে তাদের অঙ্গীকার ছিল আংশিক তারা ফুল প্রোটেকশন দেওয়া সাহস করতে পারেনি কারণ তাদের সাথে পারস্যের চুক্তি ছিল পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস যারা ছিল না এবং তাদের অপরাগতার কথা তারা আল্লাহ রসুলকে সরাসরি খোলাখুলি ভাবে তুলে ধরে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তাদের এই সরলতার প্রশংসা করলেন এবং বলে দিলেন তিনি এমন কারো সাহায্য চাচ্ছেন যারা তাকে সব দিক থেকে প্রতিরক্ষা করবে যেই দুটো গোত্র নিঃসর্ত ভাবে আল্লাহ রসুল সাল্লাহু আলহিহাস্লামকে সাহায্য করতে ও তাকে প্রতিরক্ষা করতে রাজি হয়েছে তা হচ্ছে বনু আওস এবং বনু খাজরাজ এই দুটো গোত্রকে ইসলাম গ্রহণ করার পর একত্রে বলা হয় আল আনসার আল্লাহ রসুলসাল্লু আলহ্লাম এবং আবু বকর রদেলা আনহু মূলত সেই সব গোত্রকে অ্যাপ্রোচ করেছিলেন যারা শক্তিশালী তারা তাদের সামরিক সামর্থ্যের ব্যাপারে প্রশ্ন করে জেনে নিতেন তারা আসলে কতটা যুদ্ধ করার ক্ষমতা রাখে সেই হিসেবে আউস এবং খাজরাজ খুব বিখ্যাত গোত্র ছিল না কিন্তু আল্লাহ তাদেরকে দিয়ে দিন ইসলামকে রক্ষা করেছেন কিভাবে ঘটল সেই কাহিনী জানা যাক এই পর্বে নবুয়তের প্রথম দশ বছর আল্লাহ রসুল সাল্লা দাওয়াতের মূল ফোকাস ছিল মক্কা কিন্তু মক্কার বাইরের গোত্রগুলোকেও তিনি বিভিন্ন উপলক্ষে যেমন হজ উমরা মেলা এই এইসব উপলক্ষে ইসলামের প্রতি আহ্বান করেছিলেন এভাবে করেই মক্কার বাইরেও কিছু লোক মুসলিম হয় তেমন একজন মানুষ হচ্ছে মদিনার সোয়াই বিনা সামিথ সে ছিল এক বিখ্যাত কবি একবার হজ বা উমরা উপলক্ষ্যে সে মক্কায় আসে এবং হিসাম বর্ণনা করেন তার আগমনে সংবাদ পেয়ে রসুল্লাহ সাল্লু আলহ্লাম তার সাথে সাক্ষাৎ করলেন এবং তাকে আল্লাহ ও ইসলামের পথে আহ্বান জানালেন সোয়ায়েদ বলল সম্ভবত আমার কাছে যা আছে আপনার কাছেও তাই থাকবে তখন কাছে জিজ্ঞেস করলেন তোমার কাছে কি আছে সোয়াইদ বলল লুকমানের পাণ্ডিত্যপূর্ণ বাণী সম্বলিত একক্ষন পুস্তক রসুল্লাহ সাল্লাহু আলি সাল্লাম বললেন তুমি তা আমার কাছে পেশ করো সোয়াই পেশ করল তখন তিনি বললেন চমৎকার তবে আমার কাছে যা আছে তা এর চাইতেও উত্তম আর তা হচ্ছে কোরআন আল্লাহ আমার প্রতি তা নাজিল করেছেন এই কোরআন পথ নির্দেশ ও আলো তিনি তাকে কোরআন শুনালেন। এরপর তাকে পুনরায় ইসলামের দাওয়াত দিলেন সোয়াইত কোরআনের সেই বাণী উপেক্ষা করতে পারল না সে মন্তব্য করল এই বাণী সুন্দর বটে এরপর সে রসুল্লাহ সাল্লা হতে বিদায় নিয়ে মদিনায় নিজ কোত্রের কাছে চলে যায় এর কিছুকাল পরেই খজরাজ গোত্রের লোকেরা তাকে হত্যা করে তার গোত্রের লোকেরা বলত আমরা মনে করি সোয়ায়দ মুসলমান অবস্থায় নিহত হন তিনি যুদ্ধের আগেই নিহত হন সোয়ায়েদ ছাড়াও মদিনা আরও একজন মানুষ রসুল্লাহামের কাছ থেকে ইসলাম সম্পর্কে জানতে পারে এবং সে তৎক্ষণাৎ মুসলিম হবার সিদ্ধান্ত নেয় কিন্তু তার গোত্রের এক মুরব্বীর ধমক খেয়ে সে পিছিয়ে পড়ে ঘটনাটি এমন মক্কায় মদিনা থেকে কিছু লোক আসে এবং হিসাম বর্ণনা করেন রসুল্লা সাল্লাই তাদের আগমনের সংবাদ পেয়ে তাদের কাছে উপস্থিত হলেন এবং তাদের সাথে আলোচনায় বসলেন তিনি তাদের বললেন তোমরা যে উদ্দেশ্যে এসেছ তার চাইতে উত্তম কিছু কি চাও তারা তাকে জিজ্ঞেস করল তা কি তিনি বললেন আমি আল্লাহর রসুল আল্লাহ আমাকে তার বান্দাদের কাছে পাঠিয়েছেন আমি তাদেরকে এক আল্লাহর ইবাদত করতে বলি তার সঙ্গে কোনো কিছু শরিক করতে নিষেধ করি আল্লাহ আমার প্রতি কিতাব নাজিল করেছেন এরপর তিনি তাদের সামনে ইসলামের ব্যাখ্যা দিলেন এবং তাদেরকে কোরআন তিলাওয়াত করে শোনালেন বর্ণনাকারী বলেন ইয়াস এ ছিলেন তরুণ যুবক তিনি বলে উঠলেন হে আমার সম্প্রদায় আল্লাহর কসম তোমরা যে উদ্দেশ্যে এসেছ এটা তার চাইতেও উত্তম তার মন্তব্য শুনে আবুল হাইসার আনাস এ রাফি এক মুঠো ধুলো নিয়ে ইয়াস এ বিন মুআ মুখে নিক্ষেপ করল তারপর রসুল সাল্লু আলাইসাল্লামকে লক্ষ্য করে বলল আপনি আপনার ব্যাপারে আমাদের জড়াবেন না আমাদের জীবনের কসম আমরা ভিন্ন উদ্দেশ্যে এসেছি তখন ইয়াস চুপ হয়ে গেল এবং এরপর সাল্লু আলাইম তাদের থেকে উঠে আসলেন তারা মদিনায় চলে গেল এরপর আউস এবং খাজরাজের মাঝে বুয়াসের যুদ্ধ সংঘটিত হয় এর কিছুদিন পরেই ইয়াস এবিন ইন্তিকাল হয় মাহমুদ ইবিন লাবিদ বলেন তার অন্তিমকালে উপস্থিত ছিল এমন একজন তার স্বগোচ্ ব্যক্তি আমার কাছে বর্ণনা করেছেন যে তারা মৃত্যুকালে তাকে বেড়ে বারে এই ইমাতে তারা ছিল নিঃসন্দেহ বস্তুত রসুল্লাহ সাল্লাহ আলহামের বক্তব্য যখন তিনি শুনেছিলেন তখনই তার অন্তরে ইসলাম বদ্ধমূল হয়ে গিয়েছিল এই দুইজন লোক ইসলাম গ্রহণ করেছিল সত্যি কিন্তু তাদের ইসলাম মদিনায় কোনো প্রভাব তৈরি করতে পারেনি কারণ তারা বুয়াসের যুদ্ধে মারা যায় বুয়াসের যুদ্ধ আনসারদের আনসার হয়ে ওঠার পিছনে বিশেষ ভূমিকা রেখেছিল সেই যুদ্ধের কাহিনীতে আমরা একটু পরে আসি। তো যাই হোক এই দুইজন লোকের কথা আমরা জানি যারা মদিনার প্রথম দিগের মুসলিম কিন্তু মদিনায় পরিবর্তনের সূচনা হয় আরেকটু পরে ঘটনার সূত্রপাত কোন এক হজের মৌসুমে আল্লাহ রসুল সাল্লু আলহামের সাথে খাজরাজ করত্রে কিছু লোকের দেখা হলো তাদের ছাউনিতে ঢুকে তিনি তাদের জিজ্ঞেস করলেন তোমরা কারা তারা বলল আমরা আলখাজ রাজপুত্রের রসুলুল্লা সাল্লু আলয়াল্লাম বললেন আচ্ছা মদিনার ইহুদিদের মিত্র তোমরা তাই না তারা বলল জি ঠিকই বলেছেন রসুলুল্লা সাল্লু আলয়াল্লাম বললেন তোমরা কি একটু বসবে আমি কি তোমাদের সাথে কিছু কথা বলতে পারি তারা রাজি হল রসুল্লাহ সাল্লু আলয়াল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন নবীজির কথা শোনার প্রতি তাদের খুবই আগ্রহ ছিল কথাবার্তার এক পর্যায়ে তারা নিজেরা নিজেদের মধ্যে বলাবলি করল ভাইয়েরা আল্লাহর কসম করে বলছি ইনি তো সেই নবী যার কথা বলে ইহুদিরা এতদিন আমাদের শাসাত সাবধান ওরা যেন আমাদের আগে মুসলিম না হতে পারে আর একটু পরেই তারা ইসলাম গ্রহণ করল তারা নবীজিকে বলল আমরা আমাদের দেশ ছেড়ে এসেছি কারণ তাদের মধ্যে প্রচণ্ড শত্রুতা আর রেশারেশি লেগে আছে এমনটি আর কোথাও পাবেন না হয়তো হয়তোবা আল্লাতালা আপনার মাধ্যমে তাদেরকে আবার একত্রিত করতে পারেন আমরা তাদের কাছে গিয়ে এই দিন ইসলামের কথা তুলে ধরব যদি আল্লাহ আপনার মাধ্যমে তাদেরকে একত্রিত করে দেন তাহলে আপনার চেয়ে প্রিয় মানুষ আমাদের চোখে আর কেউ হবে না ছয় জনের এই ছোট্ট দলটি কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ইসলামের দাওয়াত পাওয়া মাত্রই তা গ্রহণ করে নিয়েছিল যা অন্য আরব গোত্ররা করেনি এর পেছনে কিছু কারণ আছে যেগুলো আমরা একটু পরে উল্লেখ করব কে এই ছয় মুসলিম সিরাত এ বিন তাদের নাম উল্লেখ করা আছে তারা হলেন আসাদুরা আউফ এবিন হারিস রাফি এ মালিক কুতবা এ বিন ওকবা এমন আব্দুল্লা ছয় জনের প্রত্যেকে মুসলিম হয়ে খান্ত খাননি তারা প্রত্যেকে হয়ে যান আল্লাহর পথে দায়ী তারা মদিনায় ফিরে গেলেন এবং তাদের গোত্রের লোকদের ইসলাম গ্রহণে আহ্বান করলেন জাবির এ বিন আবদুল্লা আনহু এই ঘটনাটির সারাংশ উল্লেখ করেছেন মুসনাদ এবিন আহমদের একটি হারিসে তিনি বলেছেন ইমামা আহমাদ রাহেমাল্লাহ বলেন আব্দুল রাজাক জাবির আব্দুল্লাহ রাজি আল্লাহ আহসূত্রে বর্ণনা করেন তিনি বলেছেন রসুলাম দশ বছর মক্কায় অবস্থান করেছিলেন তখন তিনি লোকজনকে দাওয়াত দেওয়ার জন্য তাবুতে তাবুতে গিয়েছিলেন উকাজ মেলা উপলক্ষে মাজদান্না বাজারে এবং হজের মৌসুমে তিনি মানুষের নিকট গিয়েছেন এবং বলেছেন আমাকে কে আশ্রয় দেবে আমাকে কে সাহায্য করবে যাতে করে আমি আমার প্রতিপালকের দেয়া রিসালাতের বাণী পৌঁছাতে পারি যে আশ্রয় দেবে যে সাহায্য করবে সে জান্নাত পাবে কিন্তু তাকে আশ্রয় দেওয়ার মতো সাহায্য করার মতো কাউকে তিনি পেলেন না কখনো কখন বা ইয়ামান থেকে লোক আসত মুদার গোত্র থেকে লোক আসত রসুল্লাহ সাল্লাস্লাম তাদের নিকট যেতেন এবং আপন বক্তব্য পেশ করতেন সাথে সাথে তারই গোত্রের লোকজন এবং তারই আত্মীয় ওই লোকের নিকট উপস্থিত হত এবং বলত কোরাই এই বালক থেকে আপনারা সতর্ক থাকবেন সে যেন আপনাদেরকে বিভ্রান্ত করতে না পারে রসলুল্লাহ সাল্লু আলাইসালামের বক্তব্য নিয়েও তারা কটুক্তি করত শেষ পর্যন্ত আল্লাহ তালা ইয়াসরিফ থেকে আমাদের তার নিকট পাঠালেন আমরা তাকে সত্য বলে গ্রহণ করলাম এবং তাকে আশ্রয় দিলাম এরপর আমাদের এক একজন তার নিকট যেত তার প্রতি ইমান আনত তিনি তাকে কোরআন পড়াতেন, সে লোক তার পরিবারের নিকট ফিরে আসত এবং তার ইসলামের বদলতে তার পরিবারের লোকজন ইসলাম গ্রহণ করত অবশেষে এমন হয়ে গেল যে আনসারদের ঘরে ঘরে মহল্লায় মহল্লায় মুসলমানদের জামাত সৃষ্টি হয়ে গেল তারা প্রকাশ্যে ইসলামের কথা বলতে লাগলো। প্রথম মিটিংয়ে ইসলাম গ্রহণ করার পর সেই ছয় মুসলিম মদিনায় ফিরে যাওয়ার আগে রসুল রাসাল আলাইসলামের সাথে পরের বছর হজের মৌসুমে আবার দেখা করার কথা দিল এদিকে মদিনায় তারা এক বছর দাওয়া কার্যক্রম চালালেন বছর ঘুরে আবার ফিরে এলো হজের মৌসুম এবার ছয় জনের পরিবর্তে এলো ১২ জন ছয় জন ছিল আগের বছরের আর বাকি ছয় জন নতুন প্রথম বছরে ইসলাম গ্রহণকারী ছয় জন ছিলেন আলখাজ রাজকোত্রের আর অন্য আরেকটি বর্ণায় বলা আছে পাঁচজন ছিলেন আল খাজরাজ কোত্রের আর বাকি একজন ছিলেন আল আওয়াস থেকে দ্বিতীয় বছরে আল খাজরাজ থেকে ছিলেন জন আর আল আওয়াস থেকে জন এর কারণ হল খাজরাজ কোত্রের মাঝে ইসলাম আগে ছড়িয়ে পড়ে দ্বিতীয় মিটিংটা ছিল প্রথমবার চাইতে একটু ভিন্ন কারণ এবার বারো জন মুসলিম রাসুল্লাহ সাল্লা ইসলামের কাছ থেকে বায়াত করেন বায়াত হল এক প্রকার অঙ্গীকার আনুগত্যের অঙ্গীকার উপাদাস সামিদ রাদানহ ছিলেন সেই বারো জনের একজন তার কাছ থেকে প্রাপ্ত একটি বর্ণনা অনুসারে বায়াতের ভাষ্য ছিল এমন আকাবার প্রথম বৈঠকের রাতে রসুল্লাহ সাল্লা কাছে এই মর্মে বায়াত দেয়া হয় যে আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করব না আমরা ব্যভিচারের ধারে কাছে যাব না সন্তান হত্যা করব না কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেব না এবং ভালো কাজে তার বিরোধিতা করব না তিনি আমাদেরকে বলেছেন যদি তোমরা এগুলো মেনে চলতে পারো তাহলে জান্নাত পেতে পারবে আর যদি কোনো পাপ করে ফেল এবং সেই পাপের শাস্তি এই দুনিয়াতে দেয়া হয় তাহলে সেই পাপ মাফ করে দেওয়া হবে কিন্তু যদি দুনিয়াতে পাপের শাস্তি না দেয়া হয় তাহলে আল্লাহ তালা ইচ্ছা করলে তোমাদেরকে ওই পাপের জন্য শেষ বিচারের দিন শাস্তি দিতেও পারেন আবার ক্ষমা করেও দিতে পারেন সাধারণত মহিলারা এই মর্মে রসুল্লাহ সাল্লামের কাছে বায়াত করতেন এই বায়াতে জিহাদের ব্যাপারে অঙ্গিকা ছিল না বলেই একে বায়াত নিসা বা মহিলাদের বায়াত বলা হয় এখানে একটি ফিখি বিষয়ে লক্ষণীয় এই বায়াতে যেসব গুনা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে সেগুলো সবই হল কবিরা গুনা। ব্যয়বিচার সন্তানদের মেরে ফেলা কারো মিথ্যা অপবাদ দেয়া ভালো কাজে আল্লাহর অবাধ্য হওয়া এরপর রসুল্লাহ সাল্লু আল্লাহ বলেছেন এই দুনিয়াতে থাকতে যদি গুনাহের শাস্তি দেয়া হয় তাহলে গুনাহকারীকে ক্ষমা করে দেয়া হবে আর যদি বেঁচে থাকতে শাস্তি দেয়া না হয় তাহলে গুণাহকারীকে শেষ বিচারের দিন ক্ষমা করে দেওয়া হবে নাকি শাস্তি দেয়া হবে তা আল্লাহতালা নির্ধারণ করবেন রসুল্লা সাল্লু আলিয়া যখন মোদিনায় পজিটিভ ডেভেলপমেন্ট দেখতে পেলেন তখন তিনি সিদ্ধান্ত নিলেন মোদিনা এমন কাউকে পাঠাবেন যিনি মোদিনা ন মুসলিমদের ব্যাপারে দায়িত্বশীল হবেন তাদেরকে দিনই দিক নির্দেশনা দেয়া এবং মোদিনার সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করার জন্য রসুল্লাহ সাল্লু আলহাস্লাম যাকে বেছে নিলেন তিনি হলেন মুসআ এবং ওমায় রেলা আনহু অর্থাৎ মুসআ হলেন মক্কার বাইরে প্রেরিত আল্লাহ রসুলের প্রথম অ্যাম্বাসেডর মুসআ এবং ছিলেন একজন প্রতিনিধি শিক্ষক এবং আলেম কোরাইশে ধী পরিবারের সন্তান মুসআ মুসলিম হওয়ার পূর্বে তিনি ছিলেন মক্কার সবচেয়ে উচ্ছন্ন যাওয়া যুবক যার পরনে থাকত সবচেয়ে দামি জামাকাপড় শরীরে থাকত নিত্য নতুন সুগন্ধির ঘ্রাণ তার মা ছিলেন অনেক ধনী মুসআ ছাড়া আর কোনো সন্তান ছিল না তাই একমাত্র ছেলেকে অনেক আদর করতেন কিন্তু যখন মুসআাব ইসলাম গ্রহণ করলেন তখন তার মা তাকে ত্যাগ করলেন তার বিরুদ্ধে চলে গেলেন যে মুসআব শৈশব কৌশল যৌবন কাটিয়েছিলেন প্রাচুর্যের মধ্যে তিনি হঠাৎ সহায় সম্বলহীন এক যুবকে পরিণত হলেন জীবন হয়ে গেল রুক্ষ কঠিন মুসআব যখন উহুদের যুদ্ধ শহীদ হন তাকে দাফন করার জন্য পর্যাপ্ত টাকা পয়সাও তার কাছে তখন ছিল না তার গায়ে যে জামাটি ছিল তা দিয়ে তাকে ঠিকমতো ঢেকে রাখা যাচ্ছিল না উপস্থিত সাহাবিরা সেই দিনে বর্ণনা করেছেন আমরা যখন তার মুখ ঢাকার চেষ্টা করছিলাম তখন তার পা বের হয়ে যাচ্ছিল আবার পা ঢাকতে গেলে মুখ দেখা যেত আমরা রসুল্লাহামের কাছে গিয়ে বললাম এখন আমরা কি করব তখন তাদেরকে কাপড় দিয়ে মুসাহের মুখ আর কিছু ঘাস দিয়ে পা ঢেকে দিতে বললেন মুসাহাব এ বিন অমায় রাহু ছিলেন রসুল্লাহ সাল্লাহিস্লামের পক্ষ থেকে মদিনার প্রতিনিধি তার ওপর অর্পিত এই দায়িত্ব ছিল বেশ কঠিন তিনি মদিনায় থাকার জন্য মক্কা ত্যাগ করলেন আল আওস ও খাজরাজের মধ্যে শত্রুতা থাকায় তিনি সেখানে সালাতের ইমামমতি করতেন কারণ দুই গোত্রের কেউই অন্য গোত্রের ইমামের পিছনে সালাত আদায় করতে চাইত না মুসআব মদিনায় জুরারার সাথে থাকতেন তারা সেখানকার একটি বাগানে অন্যান্য মুসলিমদের সাথে দেখা করতেন তারা সেখানে মুসলিমদের ইসলাম সম্পর্কে শিক্ষা দিতেন মুস আব তাদের সাথে নিয়মিত হালাকা করতেন তারা বসতেন মদিনার আউস অধীনস্থ একটি এলাকায় তখন পর্যন্ত মুসলিমদের অধিকাংশ ছিল খাজরাজ গোত্রের আউসের অল্প সংখ্যক লোকই ইসলাম গ্রহণ করেছিল কত্রকে ইসলামের দিকে আগ্রহী করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এই কারণে তিনি আল আউসের এলাকায় গেলেন আউসের নেতাদের বিষয়টি পছন্দ হল না আউসের নেতা ছিলেন সদে বিনোয় ও উসাইদ বিন হোজাইর মুস ও আস আদ বিন জুরারাকে আউসের এলাকায় একসাথে দেখতে পেয়ে সাধে বিন মুআ খুব বিরক্ত হয়ে তার বন্ধু উসাইদকে বললেন তুমি ওই দুই লোকের কাছে গিয়ে বলো যে আমরা চাই না তারা এখানে দুর্বল ও বোকালোকদের বিভ্রান্ত করুক আসাদ যদি আমার আত্মীয় না হতো তবে আমি নিজে গিয়েই এই কথা বলতাম আসের সম্মানে নিতান্ত ভত্রতার খাতিরে সাদ চুপ ছিলেন নিজে না গিয়ে উসায়েদকে পাঠালেন অন্যদিকে আসআ খাজরাজগোত্রের হলেও তিনি ছিলেন আউসের নেতার মামতো ভাই সেই সুবাদে তিনি ছিলেন মুস আবকে মেহমানদারি করার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি সাদের বিরক্তি দেখে উসাইদ বিন খোজাইয়ের বর সাহাতে নিয়ে মুসাব ও আসাদের দিকে কথা বলার জন্য তাদের দিকে অগ্রসর হলেন আসাদ মুসাবকে জানিয়ে দিলেন যেই লোকটা আসছে সে হল উসাইদ সে তার লোকদের নেতা তাকে যথাসম্ভব ইসলামের দিকে টানার চেষ্টা করো। সে যদি মুসলিম হয় তাহলে অনেকেই তার দেখা থেকেই মুসলিম হবে মুসাই বিন ওমায় রদুল্লাহ আহ বললেন সে শুনতে চাইলে আমি অবশ্যই তাকে বোঝানোর চেষ্টা করব ইবেন খোজাই তার সামনে দাঁড়িয়ে খুব রুক্ষভাবে কথা বলতে শুরু করলেন দেখো আমরা তোমাদের এই এলাকার আশেপাশে দেখতে চাই না আমরা চাই না তোমরা এখানকার দুর্বল ও অজ্ঞ লোকদের বিভ্রান্ত করো। নিজেদের জীবনের মায়ে থাকে তো এখান থেকে চলে যাও না হলে এই হলো আমার বর্ষা যখন তিনি তাদেরকে এভাবে হুমকি দিচ্ছিলেন তখন হালাকায় অংশগ্রহণকারী ন একজন বলে উঠল ওরা নয় বরং তুমি আমাদের বিভ্রান্ত করছ এই বলে সে ওসাইদের সাথে তর্ক শুরু করে দিল পরিস্থিতি সামাল দিতে মুসআ শান্ত কণ্ঠে বললেন। আমরা জানিয়ে কথা বলছিলাম তা আপনি একটু শুনে দেখবেন যদি আপনার ভালো লাগে তাহলে আপনি তা গ্রহণ করবেন আর ভালো না লাগলে অগ্রাহ্য করবেন ওসায়েদ বললেন ঠিক আছে শুনব তিনি সেখানে বসলেন মুসাব তাকে কোরআনের কিছু আয়াত পাঠ করে শোনালে। ইসলামের দাওয়াত দিলেন ইসলামের ব্যাপারে কথা বললেন মুসাবের কথায় উসাইদের কি প্রতিক্রিয়া হয়েছিল তা বর্ণনা করেছেন আসায় উসাইদ মুখে কিছুই বলল না তার চেহারায় বলে দিচ্ছিল ইসলাম তার হৃদয় দখল করে নিয়েছে তার মুখে ছিল প্রচ্ছন্ন এক আভা শান্ত প্রসন্ন একটা ছাপ মুসের বক্তব্য শেষ হলে উসাইদ তাকে বললেন এ দিনে প্রবেশ করতে হলে কি করতে হবে মুসআ তাকে বললেন আপনি পবিত্র হয়ে আসুন তারপর সলাাত আদায় করুন পবিত্র হয়ে উসাইদ সালাদ আদায় করলেন এরপর মুসাবকে বললেন আমি আপনার কাছে এমন এক ব্যক্তিকে পাঠাচ্ছি যিনি মুসলিম হলে তার দলের সব লোকেরাও ইসলাম গ্রহণ করে ফেলবে এই বলে উসায়েদ গেলেন সাহাবিন মাজের কাছে উসায়েদকে ফিরে আসতে দেখে সাওয়াজ বললেন আল্লাহর কসম যে চেহারা নিয়ে সে গিয়েছিল ভিন্ন চেহারা নিয়ে ফিরে এসেছে একে বলে ফিরাসা ফিরাসা হল কারো চেহারা দেখে তার সম্পর্কে বলে দেয়া আরবদের মধ্যে এই রীতি ছিল সাবিনিজ্ঞেস করলেন কি হয়েছে উসাইদ বললেন সব ঠিকঠাক আছে তুমি চিন্তা করো না আসলে একটু সমস্যা হয়েছিল বনু হারিস যখন জানতে পারল যে আসায়েদ তোমার ভাই তখন তারা শত্রুতাবশত তাকে খুন করতে চেয়েছিল পুরো ঘটনাটি উসাইদ বানিয়ে বললেন সাহাজকে মুসাব বিন ওমায়ের কাছে পাঠানোর জন্য উসায়েদের মুখে এই কাহিনী শুনে সাদ খুব রেগে গেলেন তিনি বললেন কি তার আমার ভাইকে খুন করতে চায় তিনি বর্ষা নিয়ে ভাই আসাদকে রক্ষা করতে চলে গেলেন এবং যাওয়ার সময় উসাইদকে বললেন ধূর তুমি আমার কোনো কাজে আসলে না সাদকে আসতে দেখে আসাদ বললেন মুসাব যাকে আসতে দেখছো সে আওসের নেতা তাকেও যতটা পারো ইসলামের দিকে টানার চেষ্টা করো এদিকে সাহাদ বিনাজ তাদের দেখেই বুঝতে পারলেন যে উসাইদ ইচ্ছে করে গল্প ফেতেছে কারণ আসআ বা মুসাব কাউকেই ভীতন্ত না আসাকে উদ্দেশ্য করে সাহাওয়াজ বললেন আসাদ তুমি কেন আমার সাথে এমন করছো এই লোককে কেন আমার এলাকায় নিয়ে এসেছ তুমি আমার সাথে তোমার সম্পর্কের সুযোগ নিয়ে এসব করছো তুমি কি এই অশিক্ষিত সহজ সরল অসহায় লোকগুলোকে বিপথে নিয়ে যেতে চাও মুস তখন বললেন কিছু মনে না করলে আমি কিছু কথা বলতে চাই আপনি কি তা শুনবেন যদি আপনার ভালো লাগে তা গ্রহণ করবেন আর ভালো না লাগলে মানবেন না সাহা দেবেন মোয়াজ এই কথায় রাজি হলেন এবং তার কথা শোনার জন্য বসলেন এখানে একটি ব্যাপার লক্ষণীয় যে মদিনাবাসীরা বেশ খোলা মনে ছিল ওপেন মাইন্ডেড মক্কার লোকেরা যেমন শত্রু ভাবাপন্ন ছিল মদিনাবাসী তেমন ছিল না তারা অন্যের কথা শোনার ব্যাপারে আগ্রহী ছিল তাই সাহবের কথা শোনার ব্যাপারে সাহা দেবেন মোয়াজ রাজি হলেন সআ তাকে ইসলামের দাওয়াত দিলেন সাহায্য ইসলাম গ্রহণ করলেন ইসলাম লাভ দুর্গের চাবি মুসলিম হওয়ার পর আনহু প্রথমে তার লোকদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন আমার ব্যাপারে তোমাদের ধারণা কি তারা বলল আপনি আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী এবং আমাদের নেতা তারপর সাওয়াজ রদিয়াল আনহু বললেন তাহলে তোমরা মুসলিম না হওয়া পর্যন্ত কেউ আমার সাথে কথা বলবে না আর আমিও তোমাদের সাথে কথা বলব না এই কথার পর সন্ধার মধ্যেই বনু আশ্বাদ গোত্রের প্রতিটি ঘরের মানুষ ইসলাম গ্রহণ করে আল আওসের এক বড় অংশের মাঝে ইসলামের আলম প্রবেশ করে এবার আলোচনা করা যাক মদিনায় ইসলাম কিভাবে এত সহজে প্রভাব বিস্তার করল মক্কায় আল্লাহ আলাইসাল্লাম ছিলেন নিজেই দায়ী অথচ মক্কার বেশিরভাগ মুসলিম হয়নি অন্যদিকে মোদিনা মুসায়েবিন ওমায় রহর দাওয়াতে ব্যাপক পরিবর্তনের সূচনা হয় আমরা বিশ্বাস করি হিদায়ত আল্লাহর হাতে তবে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যাক মদিনায় ইসলাম প্রবেশ সহজ হওয়ার পেছনে ফ্যাক্টরগুলো কি কি প্রথম কারণটি হল বু আসের যুদ্ধ আউস এবং খাজরাজ এই দুটি গোত্র দীর্ঘদিন ধরেই নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত ছিল এটা ছিল এক প্রকার গৃহযুদ্ধ এই যুদ্ধ ছিল মূলত টিপিক্যাল জাহিলিয়াতি আদর্শের জন্য যুদ্ধ নিজ গোত্রের অহংকার ও গর্বের জন্য যুদ্ধ তুচ্ছাতিতুচ্ছ কোন ঘটনা থেকে বিরাট যুদ্ধে লেগে যাওয়া এটা ছিল আরবের কমন একটা ঘটনা বহু দিন ধরে আওস এবং খাজরাজের মধ্যে সংঘাত চলে আসছিল এই বিরোধকে কেন্দ্র করে আর এই বিরোধে ইহুদিরা ইন্ধন যোগাত এই সংঘাত এক পর্যায়ে মারাত্মক যুদ্ধের রূপ নেয় আর সেই যুদ্ধের নাম হল বুয়াসের যুদ্ধ যুদ্ধটি সংঘটিত হয়েছিল হিজরতের প্রায় চার পাঁচ বছর আগে রক্তক্ষয়ী এই যুদ্ধে উভয় গোত্রের বেশিরভাগ সিনিয়র নেতারা মারা যায় এর ফলে মোদিনায় একটা নেতৃত্ব শূন্যতা তৈরি হয় বলা চলে এক প্রকার পলিটিক্যাল ভ্যাকুয়ম নতুন এক প্রজন্মের আগমন ঘটে যারা জন্ম থেকে এই অর্থহীন যুদ্ধের তিক্ততা দেখে অভ্যস্ত তারা চাচ্ছিল এই সংঘাতের অবসান হোক এই হানাহানি দেখে তারা ক্লান্ত এবং বিরক্ত ছিল যখন তারা রসুলুল্লা সাল্লু আলাইসালামের কথা শুনল তখন এই ভেবে তারা আসান্বিত হল যে আল্লাহ আল্লাহতালা তার রসুলের মাধ্যমে তাদেরকে ঐক্যবদ্ধ করে দিতে পারেন আনহা বলেছেন বু আসের যুদ্ধ ছিল আল্লাহ তাল্লাহার কর্তৃক রসুল্লাহ সাল্ল আলহ্লামে হিজরতের জন্য নির্ধারিত একটি প্রস্তুতি এই যুদ্ধে তাদের প্রায় সব নেতা মারা পড়ে সাধারণত সমাজের নেতা ও ক্ষমতাসীন লোকেরা সত্যের বিপরীতে কট্টর অবস্থান নেয় অন্য গোত্রের ক্ষেত্রে যেটা হয়েছিল গোত্রের সিনিয়র নেতারা ইসলামের আহ্বানকে সহজভাবে মেনে নেয়নি কারণ ইসলাম গ্রহণ করা মানেই নিজের ক্ষমতা খর্ব হয়ে যাওয়া সকল আনুগত্য তখন আল্লাহ ও তার রসুলের প্রতি এই কারণে অনেক সিনিয়র নেতারাই তখন ইসলাম গ্রহণ করতে চায়নি বয়সের একটি প্রভাব এখানে ছিল বলা যায় কারণ বয়স যত বাড়ে মানুষের পরিবর্তন হতে চাওয়ার ইচ্ছাটা ততটা কমে যায় বক্সের বাইরে চিন্তা করতে চায় না প্রচলিত রীতিনীতি থেকে বের হয়ে আসতে চায় না এটাই মানুষের স্বভাব ইংরেজিতে বলা হয় রেজিস্ট্যান্ট টু চেঞ্জ কিন্তু মোদিনার নেতাদের বেশিরভাগ ছিলেন বেশ তরুণ যেমন আমরা সাদ এবেন মোয়াজের কথা আলোচনা করেছি এই ঘটনার সময় তার বয়স ছিল ত্রিশ মাত্র ত্রিশ বছর মোদিনার সিনিয়র নেতা বলতে মূলত একজনে ছিল আর সে হলো মুনাফিকদের নেতা আবদুল্লাহ এবেন ওবাই আল্লাহ রসুল সাল্লা আগমন না ঘটলে সেই হতো মোদিনার রাজা কিন্তু আল্লাহ রসুলসাল্লু আলাইসলামের আগমনের সাথে সাথে মোদিনার রাজনৈতিক দৃশ্যপট পুরোপুরি বদলে যায় আর সেই কারণে আব্দুল্লাহ এবেন ওবাই কখনোই ইসলামের আগমনকে সহজভাবে মেনে নেয়নি সে শুরু থেকেই ইসলামের ঘোর বিরোধী ছিল কিন্তু পরিস্থিতি চাপে সে বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছিল বদরের যুদ্ধে ঠিক পর কিন্তু সে মন থেকে কখনোই মুসলিম হয়নি বরং মোদিনার ভেতরে বসে মোনাফিক সেজে সে জীবন ভর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যায় সেই ইতিহাস পরবর্তী পর্বগুলোতে বারবার আসবে ইনশা আল্লাহ ২১৬ আল্লাহ বলেছেন তুমি হয়তো কোন জিনিস অপছন্দ করো কিন্তু তাতেই তোমার জন্য ব্যাপক রয়েছে। আউস এবং খাজরাজের মধ্যে সংগঠিত বয়াসের যুদ্ধটি ছিল একটি রক্ষক্ষয়ী যুদ্ধ যদিও এই যুদ্ধে দুই গোত্রেরই অনেক ক্ষতি হয় কিন্তু তা তাদের ইসলামে প্রবেশে নিয়ামক হিসেবে কাজ করে দুই নম্বর পয়েন্ট মদিনার মানুষ সহজে ইসলাম গ্রহণ করার দ্বিতীয় কারণ হিসেবে বলা যেতে পারে মদিনার মাটিতে ইহুদিদের উপস্থিতি ইহুদিরা তাদের প্রতিবেশী হওয়ায় তাওহিদ অর্থাৎ আল্লাহ তালার একত্ববাদের ধারণার সাথে তারা পরিচিত ছিল এবং তাদের কাছে তাওহিদের ধারণার বিশেষ আবেদন ছিল এবং আরবরা সব সময় ইহুদিদের দিনকে নিজেদের দিনের চেয়ে শ্রেয় মনে করত এর কারণ ইহুদিরা ছিল শিক্ষিত তাদের কাছে কিতাব ছিল দিনের জ্ঞান ছিল অন্যদিকে আরবদের দিন বিভিন্ন উপকাহিনী আর পূর্বপুরুষদের রীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল তাদের মধ্যে জঘন্য কিছু রীতিনীতি প্রচলিত ছিল যেমন কন্যা সন্তান জীবন্ত হত্যা করা ইহুদিরা যদি অহংকার ও পক্ষপথে না হতো তাহলে আরবরা হয়তোবা তাদের দিন গ্রহণ করত আরব ও ইহুদিদের মধ্যে কোনো গণ্ডগোল হলেই ইহুদিরা তাদেরকে হুমকি দিত শীঘ্রই একজন রাসুলের আগমন ঘটবে আর যখন তিনি আবির্ভূত হবেন তখন আমরা তাকে অনুসরণ করব আর আজ জাতিকে যেভাবে শেষ করা হয়েছে আমরাও তোমাদেরকে সেভাবে শেষ করে দেব কোরআনে আল্লাহ তালা এই হুমকি কথা উল্লেখ করেছেন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 আর যখন তাদের কাছে তাদের সাথে যা আছে আল্লাহর পক্ষ থেকে তার সত্যায়নকারী কিতাব এল অথচ তারা পূর্বে কাফিরদের উপর বিজয় কামনা করত সুতরাং যখন তাদের নিকট এলো যা তারা চিনত তখন তা অস্বীকার করল অতএব কাফিরদের উপর আল্লাহর লানত বাকারা আয়াত উননব্বই অর্থাৎ আরবদের জানা ছিল যে ওই সময়ে একজন রাসুলের আগমন ঘটবে এভাবে নবওতের ব্যাপারে আওসার খাজরাজ আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিল আর এই কারণেই ছয় জনের সেই দলটি যখন রসুল্লা সাল্লা সাথে কথাবার্তা শুরু করল তার একটু পরেই তারা বুঝতে পারল যে এই নবীর আগমনের হুমকি ইহুদিরা তাদেরকে এতদিন ধরে দিয়ে আসছিল এই কারণে মদিনার মশ্রিকদের জন্য নবীজিকে চেনা এবং ইমান আনা সহজ হয়ে যায় ইবিনী সাক রহিমাহুল্লা বলেছেন ইহুদিদের সাথে একই ভূমিতে থাকার কারণে আল্লাহ আল্লাহতালা তাদের জন্য ইসলাম গ্রহণ আরও সহজ করে দিয়েছেন ইহুদিরা ছিল কিতাবের অনুসারী তাদের অনেক জ্ঞান ছিল অন্যদিকে আল আওয়স ও খজরাজের লোকেরা ছিল মুশ্রিক এবং মূর্তি পূজারী তারা এর আগে ইহুদিদের সাথে যুদ্ধ করে তাদের ভূমিক কেড়ে নিয়েছিল যখনই মুশ্রিকদের সাথে ইহুদিদের কোনো ঝামেলা বাদত তখনই ইহুদিরা বলতো একজন রাসুলকে পাঠানো হবে তিনি আসছেন আমরা তাকে অনুসরণ করব এবং আপ জাতির ভাগ্যে যা ঘটেছিল তোমাদেরকেও সেই একই পরিণতি ভোগ করতে হবে অর্থাৎ একজন নবীর আগমন সম্পর্কে আউস এবং খজরাজের পূর্ব জ্ঞান ছিল আর এই জ্ঞান তারা ইহুদিদের কাছ থেকে লাভ করেছিল ইহুদিরা জেনেছিল তাদের কিতাব তাওরাত থেকে যদিও যে তাওরাত তারা অনুসরণ করত এবং যে তাওরাত তারা অনুসরণ করে তা বিশুদ্ধ তাওরাত নয় কিন্তু এর পরেও তাওরাতে একজন শেষ নবীর আগমন সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী পাওয়া যায় যেই বর্ণনা একমাত্র নবী ইসাল্লাহ আলহি আাসাল্লামের সাথেই মেলে এখন প্রশ্ন আসতে পারে ইহুদিরা যদি জেনেই থাকে যে একজন নবীর আগমন ঘটতে যাচ্ছে তাহলে তারা কেন ইসলাম গ্রহণ করল না কেন মদিনার মুশিকরা ইসলাম গ্রহণ করে এগিয়ে গেল অথচ ইহুদিরা ইসলাম গ্রহণ তো করেইনি বরং তারা মুসলিমদের বিরুদ্ধে শেষ দিন পর্যন্ত সরযন্ত্রে লিপ্ত ছিল তারাই আওস খাজরাজকে হুমকি দিত যে একজন নবী এলে তারা সেই নবীর অনুসরণ করবে এবং সেই নবীর নেতৃত্বে যুদ্ধ করে আওস খাজরাজকে একদম ধ্বংস করে দেবে তারা এই হুমকি এতবার দিয়েছে যে আওস খাজরাজও বিশ্বাস করে ফেলেছে যে আসলে একজন নবীর আগমন ঘটবে কিন্তু এর পরেও কেন ইহুদিরা ইসলাম গ্রহণ করল না কেন আরবের মস্মিক কোত্র আওসার খাজরাজ ইসলাম গ্রহণ করল এর কারণ হলো তাদের অধ্যত্ব তাদের জাতিগত গর্ববোধ তারা জানত একজন নবীর আগমন ঘটবে কিন্তু তার আশা করছিল এই নবী আরব জাতির কেউ নয় বরং ইহুদি জাতির হবে এখানে ইহুদি জাতি বলতে আমরা বুঝাচ্ছি জাতিগতভাবে ইহুদি হওয়া অর্থাৎ এথনিক্যালি ইহুদি হওয়া আরবরা যেমন একটি জাতি ইউরোপিয়ানরা একটি জাতি তেমনি ইহুদিরাও একটি জাতি তারা মূলত ইহুদি ধর্ম অনুসরণ করত যারা ইহুদি নয় তাদেরকে বলতো তারা জেন্টাইল বা আমরা বলতে পারি অ ইহুদি সে সময় ইহুদি ধর্ম গ্রহণ করার জন্য জাতিগতভাবে ইহুদি হওয়া জরুরি ছিল না যেমন কাশ্রফ ছিল একজন আরব কিন্তু সে পরবর্তীতে ইহুদি ধর্ম গ্রহণ করে তবে এখন সেই নিয়ম তারা বদলে ফেলেছে এখন কেউ চাইলেই ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে না ইহুদি ধর্মে অনুসরণ হতে হলে তাকে জাতিগতভাবে ইহুদি হতে হবে তো যাই হোক ইহুদিদের ইসলাম গ্রহণ না করার কারণ ইগো আর কিছু না মোহাম্মদ সাল্লু আলাইস্লাম একজন আরব শুধু এই কারণেই তারা ইসলাম গ্রহণ করেনি তারা ইহুদি জাতির শ্রেষ্ঠত্ব নিয়ে অহংকার করত তাই তারা আরবদের সহ্য করতে পারত না আল্লা রসুম সাল্লাহু আলাইস্লামের আগমনের সময় পুরো পৃথিবী ছিল সিরকে লিপ্ত ছিটে ফোটা ছিল শুধু এই ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে এই সিরিজের শুরু দিকে একটি পর্বে আমরা একটি হাদিস উল্লেখ করেছিলাম যেখানে বলা আছে আল্লাহ আল্লাতালা পৃথিবীবাসীর দিকে দৃষ্টি দিলেন আরব অনারব সকলকে প্রচণ্ড অপছন্দ করলেন শুধু আহলে কিতাবদের কিছু লোককে ছাড়া এর কারণ হল আহলে কিতাবদের বিশ্বাস দূষিত হয়ে গেলেও তাদের মধ্যে কিছুটা হলেও তাহের ধারণা ছিল আরবদের মাঝে শেষ নবী পাঠানো ছিল ইহুদিদের জন্য একটা বিরাট পরীক্ষা ইতিপূর্বে তারা অনেকবারই আল্লাহর অবাধ্যতা করেছে যদি শেষ নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে তারা মেনে নিত তাহলে তারা রক্ষা পেত কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে অস্বীকার করার মাধ্যমে তারা সেই সুযোগটিও নষ্ট করে এবং আল্লাহর ক্রোধের শিকার হয় ইহুদিরা আশা করেছিল যে শেষ নবী শুধু ইহুদি জাতিকে অন্য সবার উপর বিজয় দিবেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহু আলাইস্লাম কোনো বিশেষ জাতির জন্য প্রেরিত হননি তিনি প্রেরিত হয়েছেন পুরো মানব জাতির জন্য আরব এশিয়ান আমেরিকান আফ্রিকান ইউরোপিয়ান সবার জন্য যারা তাকে মেনেছে তারা মুসলিম যারা অস্বীকার করেছে তারা অমুসলিম আওস আর এই বিষয়টি বুঝতে পেরেছিল তারা দেখেছিল আল্লাহ রসুল সাল্ল আলহাম আসলে ইহুদি জাতের জন্য নয় বরং তিনি সবার জন্য প্রেরিত একজন রসুল মদিনার মানুষগুলো ছিলেন খোলা মনের ইহুদিদের মতো কুটির মানসিকতা তাদের ছিল না তাই তারা যখনই আল্লাহ রসুল সাল্লাহামকে দেখলেন তাকে চিনলেন এবং ইমান আনলেন চার নম্বর পয়েন্ট আওস এবং খাজ গোত্রের লোকেরা ছিল স্বভাবগত ভাবে ভদ্র এবং পরিশীলিত বলাচলে চলে মাটির মানুষ বা ইজি গোয়িং অন্যদিকে মক্কার লোকেরা ছিল উদ্ধত অহংকারী স্বভাবের মদিনের মানুষদের এই স্বভাবের পেছনে একটা কারণ আজ করা যায় আল্লাহ আলহামের হাদিস থেকে অনেক পরের ঘটনা যখন ইয়েমেন থেকে প্রতিনিধি দল মদিনায় এসেছিল তখন নবীজি বলেছিলেন ইয়েমেনের লোকেরা তোমাদের কাছে এসেছে ওরা ভদ্র এবং ওদের অন্তর নম্র আউস এবং খাজরাজ এই দুটি গোত্র মদিনার হলেও তাদের অরিজিন ইয়েমেনের বহু বছর আগে তাদের পূর্বপুরুষ ইয়েমেন থেকে মদিনা হিজরত করে আল্লাহআ কোরআনে আনসারদের প্রশংসায় বলেছেন ইউ হিব্বূন মন্ ইল জিদন ফি সুদূরিহি হ যত উল আঃ ফুসি بِهِمْ ফস আর মুহাজিরদের আগমনের পূর্বে যারা মদিনাকে নিবাস হিসেবে গ্রহণ করেছিল এবং ইমান এনেছিল তাদের জন্যও এই সম্পদে অংশ রয়েছে আর যারা তাদের কাছে হিজরত করে এসেছে তাদেরকে ভালোবাসে আর মহাজিরদেরকে যা প্রদান করা হয়েছে তার জন্য এরা অন্তরে কোনো ঈর্ষা অনুভব করে না এবং নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেদের ওপর তাদেরকে অগ্রাধিকার দেয় যাদের মনে কার্প্য থেকে রক্ষা করা হয়েছে তারাই সফলকাম কাম সুরা আল হাসর আয়াত নয় আলোচনা শেষ করার আগে মুসা ও রাজিয়াল ব্যাপারে কিছু না বললেই নয় মুসাদ ছিল একজন চমৎকার সাহাবি এক কথায় তিনি ছিলেন স্মার্ট তিনি জানতেন কাকে কি বলতে হবে কিভাবে বলতে হবে তিনি ছিলেন একজন অসাধারণ দাঈ দায়ী মানে কেবল সত্য কথা বলায় নয় বরং সত্য কথাকে উপযুক্ত উপায় তলে ধরা আল্লাহ সুরা আন্নাহলে বলেছেন উদ ই রব্বিকল হিক্মমতি ওম আইতিল হসনতি অজদিল বিলতিহস ইন্ন রহুয় আল মুিহিম وَهُوَ বিল মুহদী জ্ঞান বুদ্ধি আর উত্তম উপদেশের মাধ্যমে তোমার প্রতিপালকের পথে আহ্বান জানাও আর লোকেদের সাথে বিতর্ক করো এমন যা অতি উত্তম তোমার কে তার হয়ে গেছে। আর কে সঠিক পথে আছে তাও তিনি বেশি জানেন সুরা আন্নাহাল আয়াত একশো এই আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেছেন হিকমার সাথে দাওয়াত দেওয়ার কথা হিকমা কি ইমাম ইবনুল কাইম রাহে মাহুল্লাহ হিকমাহকে শঙ্কায়িত করেছেন এই বলে হিকমা হলো উচিত সময়ে উচিতভাবে উচিত কথা বলা অর্থাৎ হিকমা মানে সময় এবং পরিস্থিতির কথা মাথায় রেখে উপযুক্ত কথাটি বলা মুসআ যেন এই কোরআনের এই আয়াতের বাস্তব প্রতিচ্ছবি আমরা সাহাযিন ওয়াজের ইসলাম গ্রহণের যে কাহিনী বর্ণনা করেছি তাতে বোঝা যায় তিনি জানতেন কীভাবে একটা পরিস্থিতি সামাল দিতে হয় তিনি জানতেন একজন নেতা গোছের লোককে কীভাবে ডিল করতে হয় চেতনার উন্মাদনাকে প্রশমিত করে কিভাবে মানুষকে তার বুদ্ধিমত্তা ও বিবেক ব্যবহার করতে হয় সে শিল্প মুসআাবে জানা ছিল এটাই হল দাওয়া এটাই হলো হিক্মা হিক্মা মানে নরম করে কথা বলা নয় হিকমা মানে সত্য গোপন করা নয় আজকাল অনেক দায়ী মানুষের মন জয় করার স্বার্থে ইসলামের সত্য গোপন করে মুসআব সত্য গোপন করেননি তিনি সত্যকে তুলে ধরেছেন সাহা দেবিন মোয়াজকে খুশি করার জন্য তিনি কোনো চতুরতার আশ্রয় নেননি তবে বুদ্ধিমত্তার সাথে সত্যকে তুলে ধরেছেন মুসআ মদিনায় যে পরিবর্তনের সূচনা করেছিলেন সেটা অতুলনীয় মাত্র কয়েক মাসের মাথায় আল্লাহর ইচ্ছায় তার দাওয়াতের প্রভাবে মদিনায় ইসলামের কথা মুখে মুখে ছড়িয়ে যায় মুসাব মদিনায় বেশ সুপরিচিত হয়ে যান মদিনার লোকেরা তাকে বলত মুখ রেই অর্থাৎ যে কিরআ করে বা তিলাবাত করে অনেক মানুষ ইসলাম গ্রহণ করে মদিনার মানুষদের শিক্ষক ছিলেন মুসআ আর মুসাবের একটি বড় মর্যাদা হল ইসলামের ইতিহাসে তিনি প্রথম জুমা পড়েছিলেন সেই জুমাতে ৪০ জন অংশ নিয়েছিল তবে মদিনায় ইসলামকে ছড়িয়ে দেওয়ার কৃতিত্ব কেবল মুসাবের একা নয় যেই ছয়জন মুসলিম সবার আগে ইসলাম গ্রহণ করেছিল তারা ফিরে যাওয়ার এক বছর পর যখন আকাবার প্রথম শপথ হল তখন মুসাবকে পাঠানো হয় এই এক বছরে মদিনায় ইসলাম এই ছয়জনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি কারণ এই ছয়জন মুসলিম স্ব উদ্যোগী হয়ে দাওয়াহ কাজ চালিয়ে যান আর দাওয়াতে অনেকেই মুসলিম হয় তারা আল্লাহ রসুলকে কথা দিয়েছিলেন যে তারা এক বছর পর দেখা করবেন এবং এই সময়ের মাঝে তারা মদিনার মানুষকে ইসলামের দিকে আহ্বান করবেন তারা তাদের কথা রেখেছিলেন এখানে আরও একটি ব্যাপার লক্ষণীয় তা হল যদিও বা খাজরাজ আর আওয়াসের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল ইসলামের দিকে আহ্বান করায় সেই দ্বন্দ্ব গুঁচে যেতে থাকে খাজরাজের লোকেরা আগে ইসলামের দাওয়াত পেয়েছিল কিন্তু তারা ইহুদিদের মতো আচরণ করেনি তারা তাদের শত্রু কত্রু আওয়াসকেও ইসলামের দাওয়াত দিয়েছে আজকে বেশিরভাগ মুসলিম যারা মদিনার সেই মুসলিমদেরকে আনসার বলে জানে অনেকে জানে না আনসার বলতে আসলে দুটো গোত্রকে বোঝায় ইসলাম তাদেরকে এমনভাবে ঐক্যবদ্ধ করেছে যে দুটো গোত্র যেন একক সত্তায় পরিণত হয়েছে যাই হোক শেষ পর্যন্ত মদিনা দাওয়াতের উর্বর ভূমিতে পরিণত হল ইসলামের কথা মোদিনার মুখে মুখে আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লামকে তারা এখনো দেখেননি কিন্তু সবাই আল্লাহ রসুল সাল্লু আলহামকে খুব মিস করছেন তার জন্য উন্মুখ হয়ে বসে আছেন মোদিনার মানুষের মনে উৎকণ্ঠা দুশ্চিন্তা আল্লাহ রসুলসাল্লু আলাইস্লামকে ঘিরে কেমন আছেন তিনি কোথায় আছেন তিনি আল্লাহ মদিনার মুসলিমদের এই ভালোবাসা এই অনুভূতির প্রমাণ আমরা পাই জাবির বিন আবদুল্লা রাজি একটি কথায় তিনি বলেছেন আর কতকাল এভাবে আল্লাহ আল্লাম ঘুরে বেরাবেন আর কতকাল মক্কা থেকে তাকে পালিয়ে থাকতে হবে আর কতদিন তিনি সেখানে ভীত সন্ত হয়ে থাকবেন জাবিরের এই কথা থেকে অব্যক্ত একটা কথার ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর তা হল রসুল্লাহু আলাইস্লাম কবে মদিনায় আসবেন মদিনের এই চমৎকার পরিস্থিতির রিপোর্ট নিয়ে মুস আব দাওয়াতের তম বছরে আল্লাহ রসুল সাল্লু আলহামের কাছে হাজির হলেন আর এর পরেই ঘটল ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ যাকে বলে মোর ঘুরিয়ে দেয়া ঘটনা তেমনই একটি ঘটনা সেটি হচ্ছে আঁকাবার দ্বিতীয় শপথ ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে সেই অসাধারণ ঘটনাটি সম্পর্কে শুনবো ওসাল আলাইদিন মোহাম্মদ আল্লাহ আলি আসাহি আসসালাম আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি रेईनड्स मीडिया अन्य प्रोजेक्ट सम्पर्क जानते भिजिट कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट रईनड मीडिया डट अर्ग अथवा फेसबुक पेज डब्ल्यू